السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهدو أن لا إله إلا الله وحده لا شريك له واشهدو أن محمدا عبده ورسوله اما بعد دوريو كاته جهده دخانه بوشه اما ديرانوشتان تكتن شبهيكي شبهت شبهت جاني از كير عرشان شروع দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর বা গ্রন্থটি আমরা এই গ্রন্থের শুরুতে ইমাম আবু জাফর তহাবির জীবন আলোচনা করেছিলাম গত পর্বে আজকে আমরা ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলহ জীবনের একটি আর অন্য একটি সাইড নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনি কি কি গ্রন্থ লিখেছেন এবং তার গ্রন্থগুলির প্রকৃতি সম্পর্কে আলোচনা করব এবং তিনি কি কর্মজীবন জীবনে তিনি কি করেছেন কর্ম তিনি কি কি দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যু কখন হয়েছিল এ বিষয়ে আলোচনা করব প্রথমেই আসি আমরা ইমাম আবু জাফর রহমতুল্লাহ আল এর কিতাব নিয়ে তিনি কিতাবের ক্ষেত্রে কিতাব লেখার ক্ষেত্রে ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলী আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলো থেকে বোঝা যায় তিনি কতটুকু হাদিসের সমদয় ব্যাপারে গুরুত্ব দিতেন এবং তিনি কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন তাঁর গ্রন্থে বিখ্যাত গ্রন্থ ছিল ফেকার ক্ষেত্রে বিখ্যাত গ্রন্থ তিনি লিখেছেন হাদিসের ক্ষেত্রেও তিনি লিখেছেন এবং আকিদার ক্ষেত্রেও লিখেছেন এবং ইতিহাসের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন তাদের সমস্ত বা ঐতিহাসিক তাদের সমস্ত গ্রন্থের আলোচনা করেছেন তার মধ্যে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে সহমা আনিল আধার সরহু মাহিল আধার এটা তার প্রথম গ্রন্থ যা बर्तमान चारखंडे छापा ग्रंथटी गौन, हमाम आलिहर मजहबर विभिन्न दलिल आदिल्ला ग्रंथे पाव ग्रंथे पावा अर्थात आधार लिखले आधार साधारण बला है साधारण महदेभाषा आशार बला है जा তিনি এই ব্যাপক আসার শব্দটি নিয়ে এসেছেন যে সমস্ত বর্ণা আসছে তিনি এখানে সবে নিয়ে এসেছেন অথচ নাম দিয়েছেন সরহ মানিল আধার এই কিতাবের মানহাজ হচ্ছে এরকম তিনি একটি অধ্যায়ে ধরেন একটি আহ তিনি কিতাব কিছু হাদিস নিয়ে আসলেন হাদিসগুলিতে তিনি আবার শাহাবাদের ক্রাম থেকে কি কী বর্ণনা আসছে সেটাও তিনি উল্লেখ করেছেন আবার অন্যান্য বর্ণনা তাবিন থেকে কিছু থাকলে সেগুলো উল্লেখ করেছেন তারপর তিনি পক্ষে বিপক্ষে বিভিন্ন কোনো একটা মাসাল পক্ষে বিপক্ষে হাদিস নিয়ে এসেছেন আর যে তারপর তিনি তার্জি দিয়েছেন প্রাধান্য প্রাপ্ত মত উল্লেখ করেছেন যে এইটি হচ্ছে আমাদের ইমাম আবহানি ফুলার মত এই হচ্ছে ইমাম শাহী বা মালিক বা আহমেদের মত তারপর তিনি উল্লেখ করেছেন যে এগুলি অমুকের মত উল্লেখ করার পরে তিনি উভয় পক্ষে দলে দিতে আরম্ভ করেছেন এভাবে তিনি একই মাস আলায় অনেকগুলো পক্ষে বিপক্ষে দলে নিয়ে এসেছেন অনেকটা বলতে পারেন এটা একটি বাস্তব ভিত্তিক জুরি ডিকশন বা যেটা জুরিরা যে কাজটি করে কোন একটা आलोचना ठीक अनुरूप भाव ग्रंथि सजिए प्रत्येक विषय पक्ष विपक्षे दले नहीं और प्राधान्यप्राप्त मठट उल्लेख कर सौंदर्य हाँ सबखने তার মতামত তার যে জ্ঞানের চাপ রেখে গেছেন তিনি কোথাও বেশি বেশিরভাগ জায়গাতে তিনি আফগানিফ রহমতুল্লাহের মতকে প্রাধান্য দিয়েছেন যদিও সেখানে তার মতটি মা আফগানী রহমতুল্লাহ অনুসারী হানাফি মহাবের লোকদের মত নয় তারপরে তিনি সেই আবুগানী রহমতুল্লাহের মতটিকে প্রাধান্য দিয়েছেন কখনও কখনো তিনি সোহেবাইন আব ইউসুফ মোহাম্মদের মতকে প্রাধান্য দিয়েছেন অথচ হানাফি মজাহের তাদের এই মতটি প্রাধান্যপ্রাপ্ত মত নয় এভাবে তিনি যেখানে দলিল ভিত্তিক প্রাধান্য পায় সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন সেটা আবহাওয়ানি ফার্মার মতের সাথে মিল হোক বা হানাফিদের মতের সাথে মিল হোক বা না হোক কিন্তু এর মাধ্যমে তিনি মূলত হানাফি হয়ে যাননি কারণ তিনি দলিলের সাথে ছিলেন এবং আসহাবত্যজিবনাকে ত্যার্জি দেওয়ার ক্ষমতা তাঁর ছিল এবং তিনি শেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন এই জন্য তিনি এই কাজটি করেছেন এই গ্রন্থটি একটি মকবুল গ্রন্থ আলহামদুল্লি এখনও সেটা পাঠ্য বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সেটা পাঠ্য আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ত পাঠ্য আছে এবং আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা যারা ফেকার উপর পড়াশোনা করে শিক্ষা যারা তারাও এটা পড়েন এবং কওমি আলিয়া সমস্ত মাদ্রাসাগুলোতে সেটা পাঠ্য আছে এই কিতাবটি পড়ার মাধ্যমে যে কোনো মানুষের ইস্তিহাদের মালাকা তৈরি হবে তিনি ইস্তেহাদ কীভাবে করতে পারবেন এবং সুখাতি সূক্ষ্ম ইস্তেহাদ ইমামরা কীভাবে করেছেন সেই বিষয়টি তিনি তারা জানতে পারবেন এজন্য এই কিতাবটি পড়ার জন্য আমরা প্রত্যেকটি প্রত্যেকটি গবেষককে অনুরোধ করব তিনি যদি কোনো নিরপেক্ষ থেকে কিতাবটি অধ্যয়ন করেন তার মূল্যায়ন করতে পারবেন এই কিতাবটি অনেকেই ব্যাখ্যা করেছেন পরবর্তী অনেকেই ব্যাখ্যা করেছেন এবং অনেকেই তাদের এই তা এই কিতাবের যে হাদিসগুলি বর্ণনার যে সনদ সনদের যে সমস্ত আছে আসম রিজার সেটা সেগুলোর গ্রন্থ লিখেছেন গ্রন্থ লিখেছেন এবং তিনি এর ব্যাখ্যাও লিখেছেন এর পরবর্তী গ্রন্থ লিখেছেন আলহামদুল্লাহ এই কিতাবটি সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য একটি গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে এর গ্রন্থের নাম হচ্ছে সরহরু মানিল আসার সরহুর মায়ানিল আসার কেউ এটাকে অনুবাদও করেছেন আলহামদুলিল্লাহ এখন অনুবাদ হয়েছে গ্রন্থটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি গ্রন্থ এটি হচ্ছে ইমাম আবু জাফর তহাব রহমতুল্লাহার একটি হাদিস একদিক থেকে ফেক একদিক থেকে হাদিস হাদিসে আলোচনা করেছেন তার ফেক বের করেছেন এই জাতীয় গ্রন্থের অস্তিত্ব দেখতে কমই পাওয়া যায় এই গ্রন্থটি আহকামের অন্তর্ভুক্ত অর্থাৎ যে সমস্ত গ্রন্থ আহকামের হাদিস লেখা হয়েছে সেই সমস্ত গ্রন্থের অন্তর্ভুক্ত এর মাধ্যমে একটি মানুষ যে সমস্ত হাদিসম আহকাম সাব্যস্ত হয়েছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা এবং ভালো জ্ঞান অর্জন করতে পারে ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটি হচ্ছে সরফ মুশকুল আহার সরফমশকুল আধার হচ্ছে তিনি বিভিন্ন হাদিসের পরস্পর বিরোধী যে সমস্ত হাদিস বাহ্যিক দৃষ্টিতে হয় সেগুলি সম্পর্কে একটি মন্তব্য তিনি দিয়েছেন আসলে আল্লাহ রসুল সাল্লা ইসলাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলির সাথে কখনো সেগুলি কখনো পরস্পর বিরোধী হতে পারে না বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো কারো কাছে মনে হতে পারে যে এই হাদিসটি ইহাদিসের বিপরীত বা এই হাদিসটি ইহাদিস বিপরীত হতে পারে না এই জন্য যে কখনো যে হাদিস সেই হাদিসগুলো মতো যদি মত পার্থক্য দেখা দেওয়া সম্পূর্ণ উল্টা তখন বুঝে নিতে হবে যে কোনটা নাচে কোনটা মানসুখ অর্থাৎ কোনটা আগের কোনটা পরের এখন থেকে তোমরা এটা করো অথবা আগে এটা ছিল পরে এটা এইভাবে হয়েছে যিনি বর্ণনাকারী তিনি বর্ণনা করে গেছেন একটি হাদিস বর্ণনা করেছেন তিনি হয়তো আগেরটা জানেছেন পরের নি অথবা পরেরটা জানেছেন আগেরটা জানেননি এইভাবে তারা বর্ণনা করেছেন আমাদের ইমাম এই হাদিসগুলোকে একত্রিত করেছেন অর্থাৎ রসোল্লা সাল্লামের কোন হাদিসের মধ্যে পদ্ধতিতে এই কাজটি করেছেন এত সুন্দর পদ্ধতিতে আর কেউ কোনদিন করতে পারেনি কোনোদিন করতে পারেনি তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি করার ক্ষেত্রে তিনি প্রথমেই দেখেছেন এই বিষয়ে তিনি হাদিস সবগুলি জমা করতে চেষ্টা করেছেন বিশেষ করে আর কি বর্ণনা আছে আর কি বর্ণনা আছে আর কোথায় এরকম বর্ণনা আছে সবগুলি শব্দ শব্দ নিয়ে এসেছেন কাছাকাছি অর্থ থাকলো সেগুলো নিয়ে আসছেন এখানে আবার অনেক সময় দেখা গেছে তিনি শুধু ফেক দৃষ্টিকোণ নয় আখিদের দৃষ্টিকোণ থেকে যদি কোনো থাকে সেগুলো নিয়ে এসেছেন यह ग्रंथटी अत्यंत गुरुपूर्ण गुरुपूर्ण यह एक ग्रंथि चार खंडे छाफा होती इंडियन छाफा अनेक भूले भरा छो परीते शहक शोबाल आनावनी ग्रंथटी केपूर्ण ताकि खंडे बे कर खंडे बेर कर ग्रंथटी पढ़ार मत क्योंकि पढ़ले अनेकृत होते অনেকেই এই গ্রন্থটির উপরে পিএইচডি তিরিশ পর্যন্ত করেছেন অর্থাৎ কোন হাজ যে মানহাজ কি পদ্ধতি তিনি এই কাজটি করেছেন এরপর অনেকে পিএইচডি করেছেন বোঝা যাচ্ছে আমাদের ইমামের কোন একটি গ্রন্থের উপরেই কেউ কেউ পিএইচডি করেছেন সমস্ত গ্রন্থের উপরে পিএইচডি করা কারো পক্ষে সম্ভব নয় এরকম জিনিসটা আমরা দেখতে পেলাম মধ্যে কিভাবে সমন্বয় সাধন করতে হয় সেই জ্ঞান আমাদের অর্জিত হবে এই কিতাবটি প্রত্যেকটি তাল বেআ বা আলেমের ঘরে থাকা উচিত না হলে অনেকেই এ বিষয়ে ভুল করবে আজকাল অনেকেই অনেক মানুষই হাদিস দেখিয়ে কোনটা চাল কোনটা মজু বলে থাকেন এইভাবে না হয়ে যতটুকু পারা যায় হাদিসের মধ্যে সমন্বয় সাধন করা দরকার অনেকেই এর বিপরীত কাজটি করেছেন তিনি হাদিসের কিতাব হাদিসের কিতাবের মধ্যে অস্বীকার করে চেষ্টা করেছেন কারণ তিনি প্রভাবিত ছিলেন আকলানি মাজাহজা বা ইবনু ফুরক তিনি ছিলেন মোতাকাল্লিম বা তিনি কালাম শাস্ত্রবিদদের মোতাজিলা ফেরকা দ্বারা প্রভাবিত থাকার কারণে তিনি অনেক হাদিসকে অস্বীকার করেছেন আকিদার ব্যাপারে কিন্তু আমাদের পড়া আমি জরুরি মনে করি না হলে তারা সঠিক মানহাজিয়ে চলতে পারবে না সঠিক পথে চলতে পারবে না আলহামদুলিল্লাহ এই গ্রন্থটিও কাল হয়েছে এবং সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এরকম আরেকটি গ্রন্থ কেউ খুঁজে দেখাতে পারবে না যে এত সুন্দর কাজটি করেছে শাহির রহমতুল্লাহ আলাই গ্রন্থের অনুকূল যে মুক্তাশর মুজানি লিখেছেন ফেকার কিতাবে ঠিক আমাদের ইমাম মুক্তাশর তহাবি নামে ফেকার কিতাব একটি সুন্দর ফেকার কিতাব লিখেছেন उल्लेख कर एक खंडे ग्रंथि अथच यह ग्रंथटर जो, एक एक जो मान निर्धारण करिखित ग्रंथ मान निर्धारित होता हम मुस्तर সারা জীবনের ফসলের মতো তিনি সেটা এখানে জমা করেছেন এবং সেটা কাল উত্তীর্ণ একটি গ্রন্থ আলহামদুলিল্লাহ এই গ্রন্থটিও পড়ার মতো একটি গ্রন্থ যে এই গ্রন্থের যিনি ছাপিয়েছেন তার ভূমিকায় বলতেছেন যে ভূমিকা যিনি গ্রন্থটি বের করেছেন তিনি বলছেন জামার আউআল মন্দাম মুখতাসাল ফিলফেক খিমিনা সাহাবিনা ইয়দকুরু মাহাতাহা ও রায়াতারা ও মুক্তারা তাজাহর আলম আলী হাল ফকাহা অর্থাৎ তিনি সর্বপ্রথম বিভিন্ন গ্রন্থের বিভিন্ন বিভিন্ন হানাফি মজাবের বিভিন্ন বর্ণনাগুলো একত্রিত করে কীভাবে মিল দিবেন সেই অনুসারে কি কোনটা প্রাধান্যপ্রাপ্ত হবে কোনটা প্রাধান্য হবে না এবং কোনটা কোন মঠটা গ্রহণযোগ্য হবে কোন হবে না এই বিষয়টা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন অথচ গ্রন্থটি অত্যন্ত ছোট এবং এটি প্রথম এই বিষয়ে প্রথম গ্রন্থ তাহলে আমাদের ইমাম এই বিষয়ে বলতে পারেন যে পথিকৃত তিনি পদ দেখিয়েছেন পরবর্তী লোকরা এর উপরে ভিত্তি করে গ্রন্থ লিখেছেন এর করে গ্রন্থ লিখেছেন তিনি আবি ইউসুফ মোহাম্মদ জুফার হাসান জিয়াদ এদের থেকে ছড়া ছড়ে নিয়েছেন এবং বলে দিয়েছেন শেষে অবিহীনা খুশ এটা আমরা গ্রহণ করব। এইভাবে তার কিতাবের এই ধারা তিনি বজায় রেখেছেন প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত এর মধ্যে কোথাও কোথাও দেখা যায় যে তিনি প্রচলিত এই কোন হানাফি মজাহের মত দিয়েছেন মুস্তাহেদ ছিলেন হচ্ছে যে সব জায়গায় কারো তাকমিত করবেন না কোথাও তিনি দেখতে পাইছেন যে এই মতটি গ্রহণযোগ্য বেশি তিনি সেটাই গ্রহণ করেছেন চতুর্থ যে গ্রন্থটি আমাদের ইমাম লিখেছেন তিনি হচ্ছেন সুনানুসি সুনানুসি হচ্ছে ইমাম শাহি রহমতুল্লাহ থেকে বর্ণিত হাদিসের যে সমস্ত বর্ণনা তিনি পেয়েছেন তার মামার মাধ্যমে তার মামা মুজানির মাধ্যমে যেগুলি লিখেছেন সেগুলো তিনি এই গ্রন্থে রচনা করে এই গ্রন্থে উল্লেখ করেছেন সেটা বলতে পারেন যে সাফরি মাঝাবের হাদিসের ক্ষেত্রে হাদিসগুলো তিনি জানতেন জানার ফলে তিনি সেটা লিখে তারপর হানাফি মাঝাবের কিতাব সম্পর্কে জানিয়েছেন এর মাধ্যমে তিনি দুইটি জ্ঞানকে একত্রিত করেছেন অর্থাৎ আউলম শাফ আর অন্যদিক থেকে ওলমর হানাফ যার আলোচনা আমরা করছি গ্রন্থটি অত্যন্ত ছোট অত্যন্ত ছোট একশো দশ একশো দশ প্যারা বা আরো কমে প্যারায় ভাগ করা অথচ এর ভিতরে তিনি তখনকার আঁকি দেয়া যত গ্রন্থ আছে সমস্ত থেকে এবং তখন আকিদার যত ফেকি ফাকার কিতাবে যত কিছু আসছে অথবা হাদিসের কিতাবে যত রকমের আলোচনা আসছে সেগুলো সবগুলো একত্রিত করে তিনি একটি খোলাসা একটি সংক্ষিপ্ত রূপ দিয়েছেন আকিদের বিষয়ে এই বিষয়টি সবাই গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এবং বিশ্বের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি পড়ানো হয় এই গ্রন্থটি পড়ানো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আর একটু আলোচনা করব। আমরা এরপর যাচ্ছি ইমাম আবুজাফর তো হাহাবি আহমদুল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আর সুরত শহীর আর সুরত শহীর হচ্ছে যে বেচা কেনা সোফা এজারাত এগুলোতে সদাকাত এবং কুফাত এগুলি কীভাবে রচনা করবে অর্থাৎ কিভাবে বেচা কেনা হবে কিভাবে সোফা লেখা লেখা লেখা হবে কিভাবে এজারাত লেখা হবে বা ভাড়া জিনিস লেখা হবে কিভাবে কীভাবে লেখা হবে লিখিত চুক্তির নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছে সেগুলো হচ্ছে সুরতুল সগির তিনি আরেকটি গ্রন্থগুলো সুরতুল কবির ইমাম আবু জাফর তাহবদুল্লাহ এটা এক বের করেছেন যদিও তার একটা অংশ বের হয়েছে পুরো অংশ বের হয়নি অর্থাৎ বড় একটা গ্রন্থ লিখেছে সেটা পাওয়া যাচ্ছে না করেছেন বা পাঁচ ছবি শাক বের করেছেন সেটা আমরা পূর্ণ অংশ এখনো পাইনি আমাদের কাছ থেকে যেটা হারিয়ে গেছে কারো গরমে এর বাইরে আমরা দেখতে পাই যে ইমাম তাহাব আহমদুল্লাহ আরো অনেকগুলো গ্রন্থ লিখেছেন কিন্তু সেগুলো আমরা যেগুলো আলোচনা আলহামদুলিল্লাহ বেশি মানুষের কাছে প্রসিদ্ধ সেগুলো আমরা আলোচনা করলাম তিনি কর্ম ও জীবন কি কি কর্মজীবন কি কি কাজ করেছেন সেটা আমরা এখন আলোচনা করতে চাই ইমা আবু জাফর আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই প্রাথমিক জীবনে কাদি মোহাম্মদ ইবন আবদার লেখক ছিলেন লেখক তখনকার একটা বিরাট ফোস ছিল যেটাকে আমরা এখন অনেক সময় আহ পাওয়ার প্যাটনী লেখক বা বিচারকের লেখার দায়িত্ব রায় লেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় রায় লেখতে অনেকে ভুল করে আর এই রায় লেখতে সুন্দরভাবে না রেখলে রায় লেখা হয় না এই জন্য তখনকার সময় তিনি লেখক হিসেবে নিযুক্ত পান ইমাম একজন কাজীর লেখক মোহাম্মদিন আবদার লেখক হিসেবে নিযুক্ত পান পরবর্তীতে এই এইটা তিনশো বিরানব্বই সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন তিনশো বিরানব্বই হিসেবে পর্যন্ত তিনি মতে ছিলেন পরবর্তী তিনি অন্য একটি পদে আরো অতিরিক্ত দায়িত্ব পান সেটা হচ্ছে তিনি বিচারকের সামনে সাক্ষ্য বিচারকের সাক্ষী হিসেবে বিস্তৃত হতেন অর্থাৎ কোন বিষয়ে আহ আলমদের কথাবার্তা কথা কথাবার্তা কি সেই জাতীয় কথা বলার মতো ব্যক্তি হিসেবে তাকে একজন থাকতেন সমস্ত বিচারকের তখনকার সময় বিচারকের মজলিস একজন আলেম থাকতেন তো আমাদের ইমাম আবু জাফর তাহাবিবকে তখনকার সময় এই পদে নিয়োগ দেওয়া হয় এই পদে তিনি অত্যন্ত সুনামের সাথে অনেকদিন ছিলেন এমনকি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে গেছেন তিনি সবসময় হক কথা বলতে কখনো দ্বিদা করতেন না হক কথা বলতে কখনো দ্বিদা করতেন না কারো শ্রেষ্ঠত্ব কারো পদের পদের ভয় তিনি করতেন না কোন মানুষ যদি কোন ভুল করতো তিনি সরাসরি ভুল কি সেটা বলে ফেলতেন তার মামা একদিন বলেছিলেন যখন তিনি হানাফি মোজাব ফেকা পড়ছিলেন আমার বয় হয় যেখানে হানাফি মোজাপ তিনি হানাফি মজাব গ্রহণ করে কিতাব লিখে বিচার বিচারকের সব ওই সময়কার সর্বোচ্চ অংশ ব্যাপারে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে আসলে তিনি শেষ হয়ে যাননি এবং তিনি এলমির খ্যাত করেছেন সঠিক কাজটি করেছেন এইভনি তরুণ যে সমস্ত ভুল করেছেন সেগুলির ভুল তিনি সরাসরি বলে ধরে দিয়েছেন যে আপনি এই ভুলগুলি করেছেন আপনার গ্রন্থে আপনাদের জুলুম করছেন মানুষের ধরে দেওয়ার পরে তাকে তিনি শুদ্ধ করার জন্য তাকে তিনি অনেক বিচারকের সমালোচনাও করেছিলেন যে এই বিষয়গুলো এরকম হবে এই বিষয়গুলো এগুলি বলা হয় মহাসভা বলা হয় মহাসভা যেভাবে সাহায্য ইবনুল উৎভিয়ার মহাসভা করেছিলেন তেমনিভাবে আমাদের ইমামও বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিচারকের বিভিন্ন শাসকের বিভিন্ন লোকদের গঠন ঘটনমূলক সমালোচনা করেছিলেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শরীয়ত সম্মতভাবে কোন রকমের বাড়তি কথা না বলে কোনো রকম সমস্যা তৈরি না করে যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার জন্য তিনি গঠনমূলক সমালোচনা করে উন্মতের উন্মতের নোসাহের বা নসিহতের দায়িত্ব পালন করেছেন যে দায়িত্ব রসল্লাহ সাল্লাই সাল্লাম উন্মতের উপর চাপিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন আলদিন ওয়ান নাসিহা الدين والنصيحه الدين والنصيحه قيل لمن يا الله قال لله ولرسوله والمس... وال... والمس... المسلمين ولعامتهم এভাবে আমাদের ইমাম এই বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে 321 হিজরি করাফা এলাকাতে তিনি আহ বন্য আশ্বাসের জায়গায় তিনি তার দাফন হয় তিনি সেখানেই তার সেখানে তার তাকে দাফন করা এবং সেটা এখনো বিখ্যাত এলাকায় মাহবুজাফরাত হাবির রহমদুল্লাহ সেই খবর সেখানে রয়েছে আমাদের কবর ভিত্তিক আলোচনা আমরা কর্মসূচি এটাই বলবো যে তিনি একটি কর্মময় জীবন পার করে নিয়েছেন তিনি যে কাজটি করেছেন সে কাজটির মধ্যে বিখ্যাত একটি গ্রন্থ যে গ্রন্থ আমরা আলোচনা করব হচ্ছে করবাম আবু রহমত লেখা কিতাব সেটি হচ্ছে আহ আকিদা দত্ত হাবিয়া বা বয়ান আকিদত্ত হালিসা এই গ্রন্থটি সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো ব্যাপক আলোচনা করব এবং গ্রন্থটি বিভিন্ন অংশ দিয়ে আমরা ব্যাখ্যা করতে ব্যাখ্যা করে সামনে এগিয়ে যাবো ততক্ষণ আপনারা ভালো থাকুন eh uh, sussthaakun eka e dwaar holo assalamu alaikum warahmatullahi wabarakatuh